মোহাম্মদ ইবনুল হানাফিয়াহ রহমতুল্লা আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আলী রাজাল্লাহ বলেছেন আমার অধিক পরিমাণে মজি হতো কিন্তু আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকট এ সম্পর্কে জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করছিলাম তাই আমি মিকদাদ ইবনু আসওয়াত রাজু তাল্লাহ্নকে অনুরোধ করলাম তিনি যেন আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লামের নিকট জিজ্ঞাসা করেন তিনি তাকে জিজ্ঞাসা করলেন তিনি বললেন এতে শুধু অজু করতে হয় আজ শ্রী সুবা রহমতুল্লাহ আলহি আমস রহমতুল্লা আলহি থেকে বর্ণনা করেছেন